আর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই দুমুখী ব্যক্তি যে দলের সঙ্গে একভাবে কথা বলে অপর দলের সঙ্গে আরেকভাবে কথা বলে